বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي أنزل كتابه على عبده وجعله نورا وجعله هدى وجعله فرقانا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله رحمة للعالمين سيد الأنبياء والمرسلين وعلى آله صلوات الله و سلامه وعلى آله و أصحابه أجمعين أما بعد شفرية و درشق بھائبون جي خاني آتن شوائك جانت تي أنتوريك مبارك بعد او شبت تي بھالوات تي ناشا كورت تي اپنا دير الله رب العالمين آمد شوائك قرآن البانيشو ني دارو پر عامول كورا নিজের জীবনকে গোড়া তৌফিক দান করুন শুরু করছে আলোচনা কি বুঝি ওয়াহের আবিধানিক অর্থ কি ওয়াহের পারিভাষিক অর্থ কি কেন আমাদেরকে ওহি সম্পর্কে জানতে হবে ওয়াহের প্রকারভেদ কিভাবে কোরআন ওয়াহির মাধ্যমে আসলো সে সম্পর্কে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল বিষয়টি অনেক বড় হলেও সংক্ষিপ্ত আকারে আসবে আমি ততটুকুই বলার চেষ্টা করব তো চলুন প্রথমে আমরা ওয়াহিফ আবিধানিক অর্থটি বলিনি এমনিতে আমরা সবাই জানি ওয়াহিফ অর্থ হচ্ছে প্রত্যাদেশ মানে যে আদেশ প্র লাগানোর কারণে अनेक ऊर्धव उठे गेस प्रत्यदेशुक्ति प्रजुक्ति जब थी ठीक एभवे आदेश प्रदेश प्रत्यदेश बुझे थी कई प्रत्यदेश बोलते अने बुझते अक्षम हन आसने द्वार कि बुझाना तई एटे स्पष्टकरण बोची जे आविधानिक अर्थे वाह दुत गोपन संबद এমন একটি সংবাদ যেটা কেউ জানে না গোপনীয় কিন্তু এত দ্রুত সেটা পৌঁছে গেছে যার কাছে এটা দরকার অন্যরা এটাকে বলা হয় এবং শুধু তাই না এই ওয়াহির জন্য কিছু সাপোর্টের প্রয়োজন সেটা হচ্ছে এটা সুনিয়ন্ত্রিত হতে হবে সুরক্ষিত হতে হবে কেউ যেন এর মধ্যে উনিশবিষ করতে না পারে এবং একমাত্র ওয়াহি হচ্ছে সেই পদ্ধতি যা এই সকল বৈশিষ্ট্যের অধিকারী অন্য কোথাও বৈশিষ্ট্য পাওয়া যাবে না অন্য যে কোনো গোপন বার্তা আমরা পৃথিবীতে এখন ব্যবহার করছি এগুলো খুলে দেয় দেখুন না ইন্টারনেটের কথা আমরা দেখছি ব্রাউজের কথা আমরা দেখছি পাসওয়ার্ড আপনার কি হয়ে যায় চুরি হয়ে যাচ্ছে অথচ কত সিকিউরিটি দেওয়া হচ্ছে কিন্তু ওয়াহি না পারা যাবে এই জন্যই ওয়াহি এটা তো বললাম ওয়াহির আপনার আবেধানিক অর্থ এবার আসুন ওয়াহির পারিভাষিক অর্থ পারিভাষিক অর্থে ওয়াহি বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে মজার ব্যাপার হলো আমরা যখন ওয়াহির কথা বলি তখন স্বাভাবিকভাবেই আমাদের লোকজন ভাইগুণ মনে করেন যে এটা কোরআনের সাথে সম্পৃক্ত অথচ এই ওয়াহি শব্দটি মখলোকের সাথেও সম্পৃক্ত মখলুকও একজন আরেকজনের কাছে ওয়াহি পাঠায় কি মজার ব্যাপার তাই না সংরক্ষিত সুরক্ষিত আল্লাহর কালাম যা তার বান্ধার কাছে নবীর কাছে পৌঁছে দেওয়া হয় এই হচ্ছে পারিভাষিক অর্থ কিন্তু আবিধানিক অর্থে যেটা বলছিছি গোপন বার্তা দ্রুত গোপন বার্তা এটা মানুষ মানুষের কাছে পৌঁছাতে পারে যেমন আমরা সেকেন্ড কেন সেকেন্ডেরও ভগ্নাংশের মধ্যে আমরা এখন এক ক্লিকে আপনার বার্তা পৌঁছে দিচ্ছি বিভিন্ন জায়গায় একাধিক পৌঁছে যাচ্ছে কত থেকে পৌঁছে যাচ্ছে ক্লিক করে দিচ্ছে এমনি ভাবে দেখা যায় যে ওয়াই ব্যবহারটা এটা মাখলুকের জন্য প্রযোজ্য হতে পারে যেমন আমি আপনাদের সামনে বেশ কয়েকটা উদাহরণ পেশ করি যেমন নাকি এটা আবিধানিক অর্থের অন্তর্ভুক্ত মধ্যে রয়েছে যেমন দেখুন যে মানুষের অনেক সময় এমন এক সমস্যায় পড়ে যায় পড়ে যাওয়ার পর তখন সে কিঙ্কটব্য বিমূর হয়ে পড়ে কি করবে সে বুঝে পারে না তখন তার অন্তরের মধ্যে একটা অভিব্যক্তির সৃষ্টি হয় এবং এটাকে বলা হয় এলহাম এবং আল্লাহর পক্ষ থেকে এটা আসে এবং সেই এলহামকেও ওর আনে ওয়াহি হিসাবে গণ্য করা হয়েছে উদাহরণ নেবেন নিন মুসা আলি ইসলামের কথা শুনুন মূসা আলিহ ইসলামের আম্মা যান ছোট্ট বাচ্চা শিশু মূসা আলী ইসলামকে যখন গোপন করে রাখলেন এখন প্রকাশ করতে পাচ্ছেন না এবং তাকে দুধ পান করাতে পারছেন না উনি ভয় অস্থির হয়ে গেলেন তখন আল্লাপ তাকে সান্ত্বনা দেওয়াচ্ছেন না ওরা আয়াত নাচিল করলেন কি বললেন ইলা আমি তখন মুসার মায়ের অন্তরে ঢেলে দিলাম فإذا দুধপান خفت عليه فالقهه في اليم ولا تخافي ولا تحزني ان راده اليك وجاعله من المرسلين অত পর্যন্ত موسی আলাইহিস সালামের মাকে শান্তনার জন্য বলে দেওয়া হয়েছে দুধপান করো তাকে তাকে নিয়ে তুমি সঙ্কা করো না অস্থির হয়ো না আমি abat তোমাকে তার কাছে ফিরিয়ে দেব এবং আমি তাকে এই যে মুসা আলী ইসলামের মায়ের কাছে এই যে অবিভেক্ট সৃষ্টি হলো এটা জিবরি আমিনের মাধ্যমে হয়নি এটা অন্য কোনোভাবে হয়নি এই জন্য অনেকে বলেন যে যার কাছে ওড়িয়া তিনি হন নবী আসল কথাটা ঠিক না কারণ উম্মা আলি ইসলামের মা নবী ছিলেন না কিন্তু ওরা আর বলছে তার কাছে ওড়িয়ে প্রেরিত হয়েছে তাহলে এই প্রকৃতি কি সেটা হচ্ছে তার সেত্রাতন যেটা কেউ প্রাকৃতিকভাবে যে অনুভূতি সৃষ্টি হয় তাকে বলা হয় ওয়াহি আরও একটি আমরা দেখতে পাই ওয়াহির ব্যবহার দেখুন আল্লাহ আকবার আল্লাহর এই সৃষ্ট জগতে চিন্তা করলে কি আমরা শেষ করতে পারবো পারব না এই যে বিভিন্ন ধরনের প্রাণী ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতে ক্ষুদ্র বিশাল থেকে বিশাল ওতর জলজ প্রাণী আছে স্থলবাহিনীর প্রাণী আছে সেই সকল প্রাণীগুলো কিভাবে চলে সুব্রহান আল্লাহ তাদের নিজেদের বাচন ভঙ্গি তাদের নিজেদের চলাফেরা সবকিছু আছে এর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাবুল্লাহ আলমিন কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করেছেন ওই শব্দটি যেমন আমরা দেখতে পাচ্ছি মৌমাছির কথা মৌমাছির কথা আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাবুল্লাহ আলমিন এর করছেন কি কি নির্দেশ দিচ্ছেন যাও পর্বতে গিয়ে পাহাড়ে গিয়ে তুমি তোমার ঘরের আশ্রয় নাও এবং গাছের মধ্যে তুমি ঘর বানাও এবং সেখানে গিয়ে তুমি আশ্রয় নাও তো এই যে নির্দেশ আল্লাহর পক্ষ থেকে এই মৌমাছির কাছে আসলো আল্লাহ আল্লাপ এটাকে ওয়াহী হিসাবে গণ্য করলেন এটা ওই আমাদের পারিভাষিক অর্থে যে অহির কথা বলেছি সেই অহির অন্তর্ভুক্ত নয় এরপরে আরও আছে যেমন মানুষ যখন কোনো সাধনায় লিপ্ত হয় বা কোনো মোরা কাবার মধ্যে থাকে যে সে আল্লাহকে কি করতেছে জিকির করতেছে ঠিক সেই অবস্থাতেও আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আসতে পারে সে অবস্থায় নির্দেশ আসতে পারে এটাকে বলা হচ্ছে যে আমরা সেটা দেখতে পাচ্ছি তিনি মেহরা থেকে বের হলেন বের হয়ে তিনি তার কৌমকে বা তার জাতি যারা ছিল তাদেরকে ইশারায় বলে দিলেন কি বললেন যে তারা যেন কি করে পাঠ করে সকাল এবং সন্ধ্যায় তিনি মুখে বলেন তিনি বুঝিয়ে দিলেন এখান থেকে দেখুন আমরা দেখতে পেলাম যে মাধ্যমে তাদেরকে জানালেন তার মানে এখানে ওয়াহি প্রেরণ করা না তাদেরকে বুঝিয়ে দিলেন যে তোমাদের এই কাজ করতে হবে এরপরে আর একটা মজার ব্যাপার আছে আমি একটু বলেছিলাম হ্যাঁ মহলুক ও একে অপরের প্রতি ওয়াহি নির্দেশ করে। আল্লা পাক দেখুন ভালো কাজ যদি হয় তাহলে সেটা তো ওয়াহি মাতলু এবং ওয়াহি খুব ভালো কিন্তু যদি মন্দ কাজের হয় তাহলে সেটাকে ওয়াহি বলা হয় কিন্তু তার অর্থ তখন আর সুমন্ত্রণা থাকে না সেটা হয়ে যায় কুমন্ত্রণা এবং শৈতান সে কাজটা করতো এজন্য জন্য পাক পাকও সেই কথাটা বলেছেন যে শেতান তার অনুসারীদের বা তার সহকর্মীদের এইভাবে পরস্পর পরস্পরের কাছে ওয়াহি প্রেরণ করে দেখেন আল্লাহ পাক বলেছেন কি বলেছে বলেছেন ওয়াই চনা করে থাকে যেন তারা তোমাদের সাথে ঝগড়ায় হয় বর্তমান বিশ্বের কথাই দেখুন না রসুল আলিয়াস্লামের যুগের কথাই দেখুন না এই শেতান কাফেরদেরকে দেরকে মুর্শিকদেরকে কি করতে আপনার কুমন্ত্রণা দিত কুপরোচনা দিতামের সাথে বিভিন্ন ধরনের ভাবে আমাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে কে এ তাদেরকে এটা দিচ্ছে শেতান উচকে দিচ্ছে সুপ্রিয় দর্শক এ পর্যন্ত আসার সাথে সাথে আমাদের সময় হয়ে গেছে বিরতির অতএব আমরা বিরতিতে যাচ্ছি আশা করছি আবার একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য मृत जीवे तुम्हरा हेदायत पथे थे पथभ्रष्ट करते ज्ञान मूल उत्साह पूर्व पश्चिमे मालिक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 जीलिकुम रहा आ मुबारकबाद कर महतरामुसारी देना देप्ररचना दे षड़ लिप्त है আল্লাহর ভাষায় এটাকেও এক ধরনের ওয়াহি বলা হয়েছে কিন্তু এটা আমরা ব্যবহার করি না এবং ব্যবহার না করাই উচিত কোরআনে আছে বলি আমাদের ব্যবহার করতে হবে না এতে করে ওয়াহির যে আলাদা স্প্রিট আছে সেটা দুর্বল হয়ে যায় এজন্য ওলামাহাম বলেছেন এখন বর্তমানে কোরআন বা যখন থেকে তারা বলেছেন যে কোরআনের সাথে ওয়াহির যেহেতু অঙ্গাঙ্গিকভাবে জড়িত অতএব এই ওয়হির ব্যবহারটা আল্লাহ কালামের সাথে সীমাবদ্ধ থাকা উচিত ব্যবহার অন্যভাবে যেই থাকুক না কেন আমরা এটাকে অন্যভাবে ব্যবহার করব না তো যেটা বলছিলাম যে কোরআন পাকের মধ্যে আল্লাহ রাবুল আলমিন যে আয়াত করেছি করেছে আমের একশো একুশতম আয়াত সেখানে আল্লাহ পাক বলেছেন যে শেতানগুলো তাদের নিজেদের দুস্থ আহবা বন্ধু এবং তাদের অনুসারীদেরকে কি করে আপনার কুমন্ত্রণা দেয় এবং এই শেতান বলতে শুধুমাত্র ওই দেখা যায় না ওই শৈতানকে ভাববেন না এই শৈতানের যত প্রকার আছে সবাই এর অন্তর্ভুক্ত জিন শৈতানও আছে শৈতানও আছে তারাও নিজেরা নিজেদের মধ্যে পরস্পর কী করে পরামর্শ করে যারা ইমানদার হাকাহারি মানুষ তাদের ক্ষতি করার চেষ্টা করে এটাও কিন্তু আওতায় পড়ে যাবে সুপ্রিয় দর্শক এরপরে আরও একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তাদেরকে ওরাহি করেছেন ফেরিস্তারাও কড়িপ্রাপ্ত হয়েছে যেমন বদরের ঘটনা সম্পর্কে বলতে গিয়ে সুরা মধ্যে আল্লাহ সময়ের কথা যখন আপনার পর্ব দিঘার প্রেরণ করেছিল ফ্রেস্তাদের কাছে ইলাল কি বলেছেন আমি তোমাদের সাথে আছি অতিভেবি আমাদেরকে প্রতিষ্ঠিত রাখার জন্য ফ্রেশ তারা যথাসাধ্য চেষ্টা করো তারা যেন এদিক সেদিক ঘুরে না যায় হানাল্লা আয়তের শেষ পর্যন্ত তাহলে আমি এ পর্যন্ত আপনাদের সামনে ওয়াহির ব্যবহারটা শুধু তুলে ধরেছি এটা কোরআন নাজিলের যে ওয়াহী সেটা সাথে এটা সম্পর্ক নেই কিন্তু ওয়াহের ব্যবহারটা কী ওয়াহের অর্থটা কি হতে পারে সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরেছি সুপ্রিয় দর্শক কোরআনের মধ্যে দেখতে পেলাম যে ওয়াহির বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে এখন চলুন আমরা মূল ওয়াহি যেই ওয়াহির মাধ্যমে কোরআনে পাক সহ অন্যান্য আসমানি কিতাব নাজিল হয়েছে সেই ওয়াহির ধরনটা কী ছিল কোরআনে পাকের বিশেষ করে কোরআনে পাকের ওয়াহির ধরনটা কী ছিল আল্লাহ কোরআনে পাকের ওয়াহি তো আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে এমন ছিল যেটা আমি আগেও বলেছি সুরক্ষিত ছিল এবং সুনিয়ন্ত্রিত ছিল আল্লাহ রবুল আলমিন যখন কোরআনে পাকের কোন আয়াত বা সোরা নাজিল করার ইচ্ছা করতেন তখন সেটা আল্লাহ রাবুল আলমিন হজরত জিবরিলকে জানিয়ে দিতেন জিবরিল আলি ইসাল্লাম লাহ মাহফুজ থেকে বা তাকে যেভাবে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে এলাম করা হয়েছে তিনি ঠিক হুবহু কোন রকমের ছাট কম বেশি করা ছাড়া রসুল সাল্লাহ সাল্লামের নিকট উপস্থাপন করে দিতেন এই জন্যই হাজরতের জিবরিল আমিনকে আমিন বলা হয়েছে এই জিবরিল হচ্ছেন মুত মানে আল্লাহ রব্বুল আলমিনের একান্ত বাধ্যগত এবং তার কাছে বিশ্বস্ত বটে সেই বিশ্বস্ত মাধ্যম দ্বারা আল্লাহ রবুল আলমিন রসুল সাল্লাহ আলুসাল্লাম নিকট করে আন প্রেরণ করলেন মাঝখানে কেউ আবার হইচুই ফেলে দেবে না তো মাঝখানে কেউ আবার কাটছাট করে কোনো ই করে ফেলবে না তো সেটারও ব্যবস্থা করেছেন আল্লাহ রবুল্লা আলমিন সুরক্ষা দিয়েছেন এবং কারো সাধ্য নেই যে এই আন বা এই চিব্রির কর্তৃক তার মধ্যে কোন হস্তক্ষেপ করতে পারে এই জন্যই আল্লাপা বলেছেন আসমানের কাছে গিয়ে আল্লাহর কালামকে আপনার শুনতে চেষ্টা করতে। তখন আল্লাপা কি আন যখন নাজুলের সময় হলো সব বন্ধ করে দিলেন সকল বিতাড়িত শান থেকে এটাকে সংরক্ষ করা হলো চারিদিক থেকে তাদের প্রতি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হতো অতএব দেখুন আল্লাহাক কিভাবে সংরক্ষণ করেছেন কিভাবে আল্লাহ পাক এই জমিনের মধ্যে আমাদের রসুলের নিকট পাঠিয়েছেন সুপ্রিয় দর্শক তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম যেটা সেটা হচ্ছে যে আল্লাহ রাবুল আলমিন এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক আমাদের জন্য সেটা পরে নিয়ে আসতেছি ওয়াহের কি ছিল রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সময় এ সম্পর্কে এবার ধারণা দেওয়া দরকার দেখুন প্রথমত রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম স্বপ্নে এই প্রাপ্ত হতেন স্বপ্নের মাধ্যমে তাকে জানিয়ে দেয়া হতো এবং কি হবে সেটা সেখান থেকে মাধ্যম ছাড়া এটা সরাসরি স্বপ্ন যুগে তিনি পেতেন এটা আমরা কোথেকে পেলাম এটা আমরা পেলাম হাজর আয়েশা রিয়া আনহু থেকে বুখারি শরীফের মধ্যে রয়েছে এটা যে তিনি বলছেন أول ما بودئ به صلى الله عليه وسلم الرؤيا الصالحة في النوم فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلق الصبح حدث رضي الله تعالى عنها بولين. جي رسول الله صلى الله عليه وسلم اوپو شربتهم جوكن ابنا وحيد سلسلة شروع شتا چلو كيشير أول ما بودئ به شتا چلو نار شب نجوكي تني بولچن رسول الله صلى الله عليه وسلم شب نجوكي جا প্রভাতের আলোর মতো সেটা বাস্তবায়িত হতো বাস্তব সেটা হয়ে যেত তাহলে এটাকেও ওয়াহির একটা প্রকার হিসাবে মানে ধরা হয়েছে আচ্ছা আর একটা হচ্ছে ওয়াহির প্রকারের মধ্যে যে আত তকলিম আল এলাহি মেওয়ার আপনার জাগ্রত অবস্থায় পর্দার অন্তরাল থেকে নবীর সাথে কথা বলা সুব্রান্লা এই সুযোগ পেয়েছেন দুইজন নবী একজন ছিলেন হযরত موسی আলাইহিস সালাম আর একজন হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ عليه আলাইহি ওয়া সাল্লাম আবু হযরত موسی আলাইহিস সালামের কাত্রে যেটা হয়েছে সেটা তো আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে স্পষ্ট বলেছেন সূরা নিসা 164 তম আয়াতে ওয়াকাল্লামাল্লাহু موسی তাকলিমা আল্লাহ কথা বলেছেন موسیর সাথে এটাকে বিকৃত করার কোনো আল্লাপাক পরিষ্কার বলতেছেন যে এবং আল্লাহ কথা বলেছেন সাথে হ্যাঁ কথা বলেছেন আরেকটি জিনিস আছে যেমন আমাদের সাথেও কথা বলা হয়েছে কথায় মেহরাজের রাত্রে সেখানে আল্লাহ আল্লাপাক কি বলেছেন এবং তিনি ওয়াহি প্রেরণ করলেন তার বান্দার কাছে যা ওয়াহি করার প্রয়োজন ছিল তাহলে এটাও আমরা দেখতে পাচ্ছি যে কথার মাধ্যমে আল্লাহ পাক তার রেসুলদের সাথে আপনার যোগাযোগ স্থাপন করেছেন বা কথা বলেছেন সেটাই বাড়িতে হাজার আসকালানি সেই কথা বলেছেন আত তক ইসলাম মুবা সরাত বিসি তিন নবীর সাথে মাধ্যম ছাড়া কথা বলা নবীর সাথে মাধ্যম ছাড়া কথা বলা আরেকটি হচ্ছে এই যে এই কথাগুলো আমরা বললাম এর কিন্তু একটা একটি সেখানে আল্লাহ পাক কি বলেছেন পাকের সাথ করছেন إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا أو يرسل رسولا فيوحيا بإذنه ما يشاء إنه علي حكيم وحير مولططة أو إيهبولو اللهم <سؤال> أقول إيه أك آيات أشأت قرارتنا إيه أعيات الأرطانه وات كي؟ أرطانه وات حكي؟ وما كأنالي بشار كنو مانوسير پوكه اتا سمبوبنا যে আল্লাহর সাথে সরাসরি কথা বলবে ইল্লা তবে ওয়াহি ওয়াহির মাধ্যমে তাকে কথা বলতে হবে অথবা অথবা পর্দার অন্তরাল থেকে তাকে কথা বলতে হবে রসুল আন অথবা কোনো রসুল তার কাছে প্রেরিত হবে সেই রসুলের মাধ্যমে কথা বলতে হবে মা তখন আল্লাহ পাক সেই তার নির্দেশ ক্রমে সেই রসুলের মাধ্যমে যা ইচ্ছে তিনি ওয়াহি করেন ইন্নাহু আলিবন হাকিম তিনি হচ্ছেন সর্বোচ্চ এবং হেকমতু আলাম সুপ্রিয় দর্শক বলতে না বলতে কিন্তু আমরা শেষ প্রান্তে এসে গেছে কিন্তু উওয়াহির আলোচনা শেষ হয়নি অতএব পরবর্তী পর্বের জন্য আমাদের অপেক্ষা করতে হবে বাকি অংশের জন্য আমরা ইনশাল্লাহ যখন এসে শেষ করেছে সেখান থেকে পরবর্তী অংশে আমরা চলে যাব এবং সেটা আপনাদের সামনে উপস্থাপন করব তাহলে আজকের আলোচনায় আমরা যেটা বুঝতে পারলাম যে উয়াহি শব্দটির আবেদানিক অর্থ যেমন আমরা জানলাম তেমনি ভাবে পারিভাষিক অর্থ আমরা জানলাম আমরা জানলাম ওয়াহি শব্দটি মখলুকের জন্য যেমন প্রযোজ্য আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে স্বপ্নে হোক এবং কি জানি বলে জাগ্রত অবস্থায় হোক সেখানে ওয়াহি হতে পারে যার অর্থ হচ্ছে গোপন দ্রুত দ্রুত গোপন বার্তা যেটা বিভিন্ন বিভিন্নভাবে হতে পারে প্রাণীর জন্য হতে পারে প্রাণী থেকে প্রাণীর জন্য হতে পারে আমরা এটি জানলাম তাহলে আসুন আমরা পরবর্তী পর্বে বাকি অংশ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন شستو تكون السلام عليكم ورحمة الله وبركاته নদীন মিসি হি পাহু অজোহম নাই দীমৌু নারাই আমি আমি নিয়েছি নেছি কে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন একটা জাকা দিয়ে যাবে হ্যাঁ সত্যি যদি এটা নন প্রফিট ইসলামী টেলিভিশন কেন নয়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 पाठाते उ रोड बी तीन श आई बी चार नीन शून्य शून्य शून्य आठ तीन शून्य शून्य तीन 30008301, शून्य शून्य कोड तीन Swift BIC code আমাদের ইমেল করুন us! ফর স্টোরিজ অফ দ্য নবীদের কাহিনী প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল ১১টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়